অতপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল তারা বলল ভীত হবেন না ताता एक ज्ञानी गुणी पुत्रसतान सुसंबद अतपर तर स्त्री चित्कार करते करते सामने एल और मुख चापड़िए बोल तो वृद्धा बंधा तुम्हार पालनकर्ता एरूपी निश्चय तीन प्रज्ञामय सर्वज्ञ قَالَتْ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمٍ مُجْرِمِينَ لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ مُّسَوَّمَةً عَن ইবাহিম বলল হে প্রেরিত ফেরেস্তাগণ তোমাদের উদ্দেশ্য কি তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি যা সীমা অতিক্রমকারীদের জন্য আপনার পালন কর্তার কাছে চিহ্নিত আছে অতঃপর সেখানে যারা ইমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম فَتَوَلَّا بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجَنُونِ فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمِ اتو پر شئ شوکتی بلے موک فیری اے لیلو ایبون بولو شئ حای جادوکار نا حای پاگولو اتو پر آمی تاکی او تار شین اباہی نیکے پاکڑاو সে ছিল অভিযুক্ত এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল আরো নিদর্শন রয়েছে যখন তাদেরকে বলা হয়েছিল অতপর তারা তাদের পালনকর্তার কর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হলো एम तो अवस्थाई देखी अतपर तरा दाड़ाते सक्षम हलो ना एवं प्रतिकारो करते हम इतिपूर्वे नूहर सम्प्रदाय के ध्वस करी सम्प्रदाय क्षमता बोले आकाश निर्माण करवश्य व्यापक क्षमताशाली আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দর ভাবেই না বিছাতে সক্ষম ইনকুম ইুণ আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো অতএব আল্লাহ আমি তার তরফ থেকেই তোমাদের জন্য সতর্ককারী। আল্লাহর সাথে কোনো আল্লাহ উপাস্যাবো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী এমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে তারা বলেছে জাদুকর না হয় উন্মাদ তারা কি একে অপরকে এই উপদেশি দিয়ে গেছে বস্তু তো তারা দুষ্ট সম্প্রদায় অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এতে আপনি অপরাধী হবেন না এবং বোঝাতে থাকুন কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমার আহার্য যোগাবে। আল্লাহ তালাই তো জীবিকা দাতা শক্তিশালী পরাক্রান্ত অতএব এই জালিমদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল কাজী তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না যায় अतएव काफिर दुर्भोग जे दिनश्रुति तक